প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাপসির জ্বালালাইন থেকে সুরা বাকারা আয়াত একশো থেকে একশো উঁচু করছিলেন ইয়ারফা ইব্রাহিমটা ভিত্তি অথবা মুরাদ হবে যেহেতু বাইতুল্লাহ সেটা আগ থেকেই ছিল আগ থেকেই ছিল হজর আলী সালামের জামানায় যে তুফান হয়েছিল সেই তুফানের কারণে দেয়ালটা নষ্ট হয়ে গেছে ইব্রাহিম আলিহী সালাম সেই ভিত্তির উপরে দেয়ালটা উঠাইছে এটা বলছে ভিত্তির উপরে দেয়াল বাড়াইছে কওয়ারিদের মানা হবে ভিত্তি অথবা যতটুকু ছিল অতটুকু ছিল ছোট একটা দেয়াল এটার উপর অতিরিক্ত দেয়াল বাড়াইছে নির্মাণ করছিলেন মিনাল বাই সেটা মুহী এটা তাসিব আর মিনাল বাইক মুতালিক বিয়ার পাউ ইসমাঈলু আলা ইব্রাহিম আমরা যা কথা বলতেছি সেটা আপনি শুনেন এবং আমাদের কাজটা আপনি জানেন এখানে মুনাশি ছিল এইভাবে বলা কাছে এই নির্মাণ কাজটা যেন কবুল করে নেন দোয়া করতেছেন রব্বানা তকাব্বাল মিন্ মুখে বলতেছেন তাকবা নিজেদের প্রকাশ করতেছেন কিন্তু মনের মধ্যেও যে আছে আপনি আমাদের দুজনকে আপনার একান্ত অনুগত বানান মুসলিম ম দেয়নি লাকা ওয়াজা আল মিন্দুল ল আতিনা উন্্মাথা মুস্তিমাতাল লাখ এবং আমাদের বংশদরদের মধ্য থেকে আপনার একান্ত অনুগত একটি জামাত বানান আমা আমাদের বংশদরদের মধ্য থেকে আপনার এখন্ত অনুগত একটি জামাত বানান। পজা আলনা মিন্দুুরদ আতিনা আউলা দিনা উন্্মাথন জামাহাা মুস্তিমাতাল্লাখ মিন লিত্্যাবেরিজ। এই মিনেতাবেরিজিয়াটা আন্সেনের জন্য যেু আগিত আল্লা তারা বলছে লা আনাললোু আহদি আদ্দলী মিন। দিলের হালাতটা মনের হবে। আল্লাহ যদি কবুল করেন তাহলেই সেটা দামি হবে আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে সেটা কিচ্ছু হবে না কেবল ও আরি না আপনি আমাদের আমাদের এবাদতের আহকাম এগুলো আমাদেরকে শিখিয়ে দেনা এবার হলে হবে মুখ সব এবাদতের আহকান পদ্ধতি আমাদেরকে শিখাই দেন অথবা বিশেষভাবে এই বাইতুল্লাহ সাথে মোতালিক আহতাব এইটা বলতেছেন মোসানা সারা হাজিনা আর শিখাই দেন কেউ কেউ বলেন যে এখানে আরিনা সেটাকে রুইয়াতে বাসরীয় ধরা দিতে পারে আমাদেরকে দেখাই দেন এটা তো আল্লাহ তালুকুমে হাজর ইব্রাহিম আলহ ইসলাম এসে ইব্রাহিম আলী ইসলামকে জায়গা দেখায় দিয়েছেন যে এই এখানে এই এইভাবে কাজগুলো করবেন কোন কোন জায়গায় কি কি কাজ গুলো করতে হবে সেটা দেখাই দিচ্ছেন একেবারে আরীনা তাকে জিবাদা আলসের মাধ্যমে হজ কোন কোন জায়গায় করবে হজের কাজ করবে সেটা দেখাই দিস অতুবা অতুবাহ উভয়ে আল্লাহ তাও বাঁচাইতেছেন আল্লাহ যেন তাদের প্রতি মেহরবানি করেন আপনি তাদের মাঝে একজন রসুল পাঠান যিনি তাদেরই মধ্য থেকে হবে তাদেরই মধ্য থেকে একজন রসুল আগের জমানের রসুল যারা আসতেন তারা কখনো যেমন পাঠাইছেন যে তুমি অন্য এলাকায় গিয়ে দাওয়াতে মেহনত করো লুত আলী ইসলাম ছিলেন এমন যে জন্য লুতামের কথা আসছে যে তাফসির মধ্যে আসছে তো তো বলতেছে যে আপনি এদের মধ্যে একজন এলাকায় প্রাপ্তির পূর্বে এই নবীর সম্পর্কে জানাশোনা আছে সেই হিসেবে তাদের পক্ষে এই নবীর দাওয়াত গ্রহণ করাটা সহজ হবে আলী দরুদ শরীফটাকে মুকাম্মাল লেখা চাই মোকাম্মাল লেখা জরুরি সেখানে নিশ্চিত যে তিনি এইভাবে সংক্ষেপে লেখা নেন কাতেবরা সংক্ষেপে লেখে দিতেন আংসেমি করে বলতেছে আল্লাহ ইব্রাহিম করছেন এবং ইব্রাহিম আর দোয়াটা করতেছে হলো এই আহলে মক্কা এখানে যেন একজন রসুর পাঠায়। আর এই এলাকাতে ইসমাইল আলী ইসলামের খানদানের একটা রসুরি আসছিল তির রসুল্লাহ আলী আর বাকি সব রসুর আসছিল ইস আলী আর খানদান সব নবী বনি ইসহাক থেকে আসছে দশজন নবী ছাড়া আর বাকি সব নবী বনি ইসহাক থেকে আসছে মানে ইসাক আলী ইসলামের বংশোধ ইয়াকব আল ইসলাম মানে একটু বললে ইয়াকবা আলী ইসলামের পরেই সব নবী ইসাহ থেকে শুরু হয়েছে আর হাজার ঈসা পর্যন্ত এখানে সব নবী যক্ত করা জুমলাটা বলো এখানে মোট 10 এগারো জন হয় এটা হলো কামা মাস আলাদির একটা গেছে ওরকম আর কি আনসাদা সাসমান তাহলে নাম মনে রাখা সহজ হবে আরকি যে বনি ইসরা এবার দিয়ে আদম নুন দিয়ে শিন দিয়ে ডাল দিয়ে ভূত সৎ দিয়ে সলে আলিফ দিয়ে ইব্রাহিম সাম দিয়ে লুত লু ই এদের মাঝে একদম রসুল পাঠান যে রসুল কি কি কাজ করবে সেটা আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসলামের জবানে সেই কথাগুলো এখানে উল্লেখ করে দিয়েছে ইব্রাহিম আলহ ইসলাম বলছেন যে রসুল আসবে তিনি এই কাজগুলো করবে। এরপরে এখানে তো হলো ইব্রাহিম আলী ইসলামের দোয়া হিসেবে বলা হয়েছে যে যেই নবী আসবে যে রসুল আসবে তিনি এই কাজগুলো করবে আর অন্য জায়গায় যেমন সুরায় জুমা সেখানে তো কথা উল্লেখ করে না যিনি তাদের সামনে আপনার আয়াত করবেন তিনি তাদেরকে কিতাব শেখাবেনা এবং হেকমত শেখাবেন হেকমত দ্বারা উদ্দেশ্য হলি পবিত্র করবেন এই চারটা বলা হয়েছে দেখো এখানে তালিমে কিতাব তালিমে কিতাব ভিন্ন একটা জিম্মাধারী রসুদ আলীম হাসাল্লামের আর এর আগে আরেকটা শব্দ আসতেছে ইয়াত আলিমিম আয়াতিক তাদের সামনে রসুল্লাহ আলীম আসাল্লাম আয়াত তেলাওয়াত করবেন এটা কাদের ব্যাপারে করা হবে আরবদের ব্যাপারে না কি আরবদের ব্যাপারে না তো আরবদের ওখানে সেখানে তো ওরা নিজেরা আরব কোরআন শরীফে আরবিতে হবে আরবিতে সেখানে তাদেরকে তো বললে বললেই তারা এমনি তেলাওয়াত করতে পারবে সেখানে ভিন্ন করে তারা বোঝা গেলো যে কেউ যদি কোরআনে করিমে তেলাওয়াত করে সে এখনো তালিমে কিতাব যেটাকে বলে সেটা এখনো সে শিখে শুধু নক্সে তেলাওয়াত করতেছে তাহলে নকশে তেলাওয়াত যেটা মিনজাই তালিম সেটাও আল্লাহ তাহলারি একটা হুকুম হবে তালিম তালিম এটা ভিন্ন ভিন্ন এটা তো অনেক দালাল আছে তার মধ্যে এটাও একটা আর কিমা মানে হলো যে কোরআনে করিম শিখাবেন এবং ঢেলে দিতেন সেই আলোকে যে সকল কথাবার্তা আমাদেরকে বলতেন সাহাবিদেরকে বলতেন যেটা আমাদের পর্যন্ত আসছে যেটাকে আমরা আহাদিস বলি সুনান বলি সেটা হলো তাহলে এই কথা বলছো কিনা এটা বলতেছে ওই উতাহি রা শিরকি তাদেরকে তার দিলের ভিতরে যত আখলাকে রিলা থাকে সবগুলো থেকে পাক করবে তারপরে ফখর হরুর এই জিনিসগুলো যা হুববে মাল হুববে দুনিয়া সবগুলো থেকে পাক করবে এটা রসুল না রসুলদের একটা জিম্মাদারী ইব্রাহিম मिल्ल सब्यस्त करा केब्राहिम इब्राहिम बताना तो इब्राहिम मिल्ल थे मुख फिरिएमन के হয় ধরে ছেড়ে দেবে অথবা ধরবেই না ওই ব্যক্তি ছাড়া যে নিজেকে নির্বুধ সাব্যস্ত করে সাফিহার একটা মানা হলো এটা আর আরেকটা মানা হলো সাফিহা বি মানা জাহিলা যে নিজেকে নিজেকে অজ্ঞ সাব্যস্ত করে যে নিজের উপকার যায় নিজের ব্যাপারে যে অজ্ঞ সাি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে নিজের ব্যাপারে অজ্ঞ নিজের ব্যাপারে অজ্ঞ মানেটা কি মানে সে কথাটা জানেই না যে তার নিজের যানটাকে আল্লাহ বানাইছেন আল্লাহর এই কথাটার ব্যাপারে নিজের ব্যাপারে অজ্ঞ মানে এই কথাটার ব্যাপারে অজ্ঞ যে তার নিজের নফস টাকে এটাকে বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আলিহা ইবা এটা হলো সাফিহার এক মান আর একটা মানা হলো যেটা আমভাবে করা হয় যেটা তোমরা আগে করে আসছো নিজেকে সে নির্ভুত সাব্যস্ত করেছে মানা কি সবগুলো মানা আমি তাকে নির্বাচন করেছি বিশেষ বন্ধুত্ব যখন তার তাকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো আল্লাহ যখন আল্লাহ এটা বললেন আল্লাহ তোমাদের জন্য দিন এ ইসলাম মনোনীত করেছেন দিনে এ ইসলামকে মনোনীত করেছেন মানে আদেমা আলীদের আত্মসমর্পণের ধর্ম আত্মসমর্পণ করার ধর্ম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা সব নবীদের দিনটাই দিনে ইসলাম কিন্তু ঠিক ইসলাম এই নামটা দেওয়া হয়েছে শেষ নবীর ধর্মটা অথবা সব নবীর দিনটাই হলো হল ইসলাম এই কথা বুঝতে পারছো না সব নবীদের দিনটাই দিনুল ইসলাম কিন্তু এই নামটা দেয়া হয়েছে একজন একজনকে নাম দেওয়ার কারণে বাকিদের মধ্যে কথাটা বুঝছ এটা হলো এমন যেমন ধর আমাদের মধ্যে কারো কারো নাম আছে আব্দুল্লাহ এর অর্থ কি শুধু সেই আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা না সবাই তো আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বান্দা এই নামটা একজনকে দেয়া। হয়েছে একজন করা হয়েছে পূর্বের জমানায় সব নবীদের হাতিকে যারা সবাই মুসলমান এই কথাটা বলা যাবে বলা যাবে না হাতিকে মোত্তাবে যারা সবাই মুসলমান এটা বলা যাবে ইয়া ইয়া করবা মুসলমান অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে শাব্দিক তর্জমাতে হলো যে তোমরা মৃত্যুবরণ করো না তবে এমতো অবস্থায় যে তোমরা হবে মুসলমান মৃত্যুবরণ করতে নিষেধ করা হইতেছে মৃত্যুবরণ করা না করা করবে। তোমাদের মৃত্যুটা হয় উদ্দেশ্য হলো মৃত্যু পর্যন্ত তোমরা ইসলামের উপরে অটল থাকবে এটা বলতেছে এখানে মানে আসা মৃত্যু সামনে আসার আগ পর্যন্ত যেন ইসলামের উপর অনর থাকা হয় এর পরের আয়াতের সাথে মোতালে কথা বলতেছে যে ইহুদিরা এরা বলতো যে বলল আপনি জানেন না ইয়াকুব তো তার মৃত্যুর দিন সন্তানদেরকে থাকার উপদেশ দিয়ে গেছেন যখন ইয়া কাছে মৃত্যু এসে উপস্থিত হয়েছিল মানে যখন ইয়া মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিল ঈদালুমিন ইদ তবাহা এই ইদের থেকে বদল আমার মৃত্যুর পর তোমরা কিসের ইবাদত করবে আমার মৃত্যুর পর তোমরা কিসের ইবাদত করবে ইসমাই ইসাহ আমরা ইবাদত করবো আপনার মাহবুদ অর্থাৎ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল এবং ইসহাকের বলে ইব্রাহিম কথাটা বলতেছেন ইয়াকুব আলী ইসলাম ইয়াকুব আলী ইসলামের আব্বা হলেন ইসহাক তাই না আর ইসহাক আলী ইসলামের আব্বা হলেন ইব্রাহিম তাহলে ইয়াকুব আলী ইসলাম বলতেছে তার সন্তানদেরকে এই কার ইবাদত করবা আপনার আবা বলতে কারা ইসহাক এবং ইব্রাহিম আর ইসমাই ইয়াকুব আলী ইসলামের আবাহ আবা চাচা তারপর আবা বলা হয়েছে বাপ চাচা হিসেবে বলা হয়েছে আদা আমরা তারি অনুগত থাকবো দেখো ইয়াকুবা আলী ইসলাম যেই মুহূর্তে তার সন্তানদেরকে উপদ্র দিতেছেন ওই মুহূর্তে উপদ্র দিতেছিলেন যে তোমরা ইব্রাহিম আলীহ ইসলামের যে মিল্ল মানে তাও তাহুদীয়হুদীয়হু ইসলাম তো ইহুদীয়তের উপদেশ দিয়ে গেছিল এক হিসাবে তাদের কথাটা কি সহি কিন্তু তারা রসুল সাল আলী ইসলামকে বলতেছে এই অর্থে যে এই মুহূর্তে আমাদের কাছে যে আছে ঠিক এই ইহুদীয়তের উপদেশ ইয়াকুবা আলী ইসলাম দিয়ে গেছিলেন এই অর্থে তিলকা শব্দটাকে মানা হয়েছে উম্মাত তারা যে আমল করেছে তা তাদের জন্য মানে তার পুরস্কার তারা পাবে এটা আবা আজ দাদ কে কি উপদেশ দিয়ে গেছে এই ধরনের কথা বলে তোমাদের কি লাভ বরং তোমরা আমল করো তাহলে তোমাদের আমলে তোমাদেরকে না যাতে মানে বাপ তাদের হাওয়ালা দিও না যে আমাদের এমন একটা ধর্ম নিয়ে আমরা আসি। যে ধর্মটা ইয়াকুবা আলী ইসালাম তার সন্তানদেরকে বলে গেছিল এই হাওলা দিয়ে কি লাভ কারণ এই যে আলাদা আলাদা করে দেয়া। তাদের আমলের প্রতিদান তারা পাবে বল জুমলা মানে হইলো আলু নামুন এই জুমলাটা ইহুদিরাও বলে নাসারাও সারাও বলে আলাদা আলাদা হবে বলে সংক্ষেপে তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে আও আসে লিপ তফসিল কি জন্য দুইটা আলাদা আলাদা এটা বোঝাবার জন্য আওটা আসছে দুইটা আলাদা এটা বোঝাবার জন্য তাফসিল এখানে মানে ফসলের থেকে দুইটা আলাদা এটা বোঝাবার জন্য যেটাকে হাসিয়া জামালের মধ্যে বলছে আপনি তাদেরকে বলে দেন যে আমরা আর হানিফা সেটা হালু মিন ইব্রাহিম যার মা নাম হলো সব বাতিল ধর্ম থেকে মুখ ফিরিয়ে সঠিক ধর্মের দিকে তিনি মুখী ছিলেন ছোট ছোট পুস্তিকা ইব্রাহিম আলী ইসলামের কাছে যা উত্তীর্ণ হয়েছিল এগুলো এগুলোর উপর আমরা ইমান রাখি ইসমাঈলা এবং ইয়াকুবের বংশ পরবর্তীতে যারা নবী হয়েছে সব নবীদের উপরে যা নাজিল করা রাখি হয়েছে পরে শব্দটা আসতেছে বানি ইসরাহল এর নামটা হয়েছে ইয়াকুব আলী ইসলামের নামে ইসরাইল এই নামে এই ইয়াকুবের পরে আর ভিন্ন করে নবীর নাম আনেন নাই ইয়াকুব এর পরে হলো বনীয়াকুব আসবাতে মা না কি বানি ইয়াকুব ইসরাইল তো আসবাব বলার পরে একবার ঈসা আলী ইসলাম পর্যন্ত সবার নাম হয়ে গেছে না এই সবার কথা বলা হয়ে গেছে না এরপরে আবার মাঝখান থেকে থেকে দুইজন বিশেষভাবে উল্লেখ করতেছে বড় কিতাব পাইছেন এই জন্য অমা উসা মিনাল ইঞ্জিন মুসা আলি ইসলামকে যে তাওরাত দেয়া হয়েছে তার উপর আমরা ইমান রাখি ওয়াঈসা ঈসার উপরে দাগ হবে মিনাল ইংজির এরপরে এক আবার বলতেছে অমা উ নবী নামের রববিহীন من الْكُتُبِ وَالْآيَاتِ لا نُفَرِّقُ بَيْنَ أحد منهم فَهَذَا الْمَدْرَجُ كَارُوا مَجِيَ عَمْرَا فنؤمن فَطَّفْقُ بِي بَاعِذِن فَنُؤْمِنُ بِبَاعِذِن وَنُكْفِرُ بِبَاعِذِن جَ نَكْفُرُ وَنَكْفُرُ بِبَاعِذِن جَ আমরা কাউকে মানে কাউকে মানে না এমনটা করি না কাল ইয়াহুদি ওয়ান নাসারা ফানুমিনা বিবাযিন ওয়া নাকফুরু বিবাযিন কাল ইয়াহুদি ওয়ান নাসারা তোমরা যেভাবে ইমান এনেছো তারা যদি সেভাবে ইমানটাকে তাহলে মানাটা হবে বিমাং বিটাকে মৌসুলা বলা হয় তাহলে মানা হবে বি মা তোমরা যত কিছুর উপর ইমান এনেছো। তোমরা যত কিছুর উপর ইমান এনেছো তারা যদি এই সব কিছুর উপর ইমান তাহলে দাও মাটা মায় আর মাটাকে যদি মায় মাছ বলো তাহলে কি মানে হবে মিসুম তারা যদি ওইভাবে ইমান আনে যেভাবে তোমরা ইমান এনেছো তোমাদের ইমানের ধরনটা কি সব নবীদের মধ্যে কোন রকমের তাফরিক দেখো মিছিলটাকে যদি এখানে জায়দ না বলা হয় তাহলে অর্থটা কি দাঁড়াবে যে তোমরা যে সকল জিনিসের উপরে ইমান আনো এর মিছিলের উপরে তারা যদি ইমান আনে তো আমরা যে সকল জিনিসের উপরে ইমান আনি যতগুলো দলিল আছে তার মধ্যে একটা দলিল পিছনে একটা গেছে ওই যে বাকার শুরু দিক দিয়ে আর এটা হলো আরেকটা দলিল সাহাবা ইকরামের সেটা মিন হাইসুল জামা আহ আল্লা ব্যাপারে যারা মেয়ার হবে আমলের ব্যাপারে তারা তো গত আউলাই মেয়ার হবে অর্থে কেমত পর্যন্ত যত জামাত আসবে সব জামাত সেটা হক জামাত হওয়ার জন্য জরুরি হলো যে ওই সেই জামাতের ইমান এবং আমল সাহাবিদের জামাতের সাথে মিলতে হবে জামাতের সঙ্গে মিলে তাহলে সেটা হবে হক জামাতের ইমানের যেই কাইফিয়ত ছিল সাহাবিদের ইমানের মধ্যে যতগুলো মহমান বিহি ছিল ইমানের মধ্যে মহমান বিহি যত কিছুর উপর ওনারা ইমান আনছিলেন সাহাবিদের ইমানের যত মহমান বিহি ছিল এবং যেই কাইফিয়তে ছিল সেই কৈফিয়াতে যেমন যেই জামাতের মধ্যে আমল ঠিক ওই ভাবে হবে সেই জামাতটা হবে সাহাবিদে জামাতের সঙ্গে মিল এবং সেটা হবে হক জামান সাহাবিদের আমলের মধ্যে সাহাবিদের কত আমাল ছিল কত আমাল ছিল যেই আমলের মা যেভাবে ছিল যেই জামাতের আমের কৈফি হবে সেটা হবে এবং সেটা দেখো পরবর্তী জামাতের মধ্যে যেই জামাতের মিলটা যত বেশি হবে তত বেশি ওই জামাতটা সাহাবিদে জামাতের সঙ্গে মিলটা জামাতে সাহাবিদের মধ্যে কারি ছিলেন মুফাসের ছিলেন মহাদ্দেশ ছিলেন মুক্তি ছিলেন ছিলেন ছিলেন না সবই তো মধ্যে তারি যার মধ্যে সীমাতে একটু বেশি ছিল তো জামাত সাহাবিদের মধ্যে কারি ছিল তারপরে মুকাসের ছিল মহাদ্দেজ ছিল মুফতি ছিল আবার মুকাতলও ছিল এখন যদি সৎকার হিসাবে দেখো তাহলে সাহাবিদের মধ্যে সৎকারা কয়জন কারি ছিল কয়জন মহাদেপ ছিল কয়জন মূর্তি ছিল আর কয়জন ছিল সেই হিসাবে যেই জামাতের মধ্যে চাকা লাগবে চারটা চাকাই যদি থাকে তাহলে গাড়িটা চলবে আর তিনটা চাকা আছে খুব মজবুত আর একটা একদমই নাই সেই গাড়িটাকে চলতে পারবে সেই গাড়িটা চলতে পারবে আর ওই যে কিছু কিছু গাড়ি আছে না এমন যে সামনে দুইটা চাকা একদম বিশাল বিছানা চাকা গুলো পিছিয়ে তাই না তো এরকম একটা গাড়ি যদি এমন একটা আর একটা গাড়ির বডি তুমি নিয়ে আসছো তো ঠিক এরকম একটা বডি যদি গাড়ি নিয়ে আসো তাহলে এই ওই গাড়িটার মধ্যে ঠিক এরকমের দুইটা চাকা বড় লাগাইতে হবে বাকি পিছনের দুইটা চাকা ছোট ছোট লাগাইতে হবে তাই না মানে একটা গাড়ি এই গাড়ির নমুনায় তুমি আর একটা গাড়ি বানাইবা কারণ যেই নমুনাটা বানাই বা মূল যে জিনিসটা সেটার মধ্যে যে চাকাগুলো বড় বড় সেটার মধ্যে সেই বড় চাকা লাগাতে হবে না চারটা চাকা থাকে ছয় চাকার একটা গাড়ি দেখো নাকি কারণ তোমাকে যদি কোন নমুনা একটা ট্রাক দেওয়া হলো আর তুমি সবগুলোর মধ্যে ছোট চাকা লাগাইছো তাহলে চলবে এটা এখন চলবে হলো যেখানে বড় চাকা সেখানে বড় চাকা লাগাইতে হবে ছোট চাকায় ছোট ছোট চাকা যে কোন জামাতেরাহাবিদে চাকাটা বড় চাকাছি আর সাহাবিদের ওখানে যেই চাকাটা ছোট্ট সেখানে তুমি ছোট চাকা লাগাইছো আর যদি অবস্থা এমন না হয়। ছোট্ট চাকা অনেক দরকার হলো চারটা তুমি লাগাই ফেলছো হলো আর বড় চাকা একটাও নাই তোমার গাড়িটা চলবে এর প্রত্যেকে নিজের গাড়ির কথা চিন্তা করো সাহাবিদের মধ্যে কারি ছিল মুক্তি ছিল ছিল মুফাসিল ছিল। কিন্তু সাহাবিদের মধ্যে আবার ওই কেউ ছিল কারি কিন্তু তিনি যে একদম হাতি জানেন না এমন না যিনি কারি ওনার মধ্যে হয়তো তেলাওয়াতের মাত্রাটা বেশি কিন্তু তিনি আবার মহাদ্দেশ আবার যিনি মহাদ্দেশ তিনি যে একদম মাস্তা জানেনই না এমন না বাকি জানেন বাকি ওনার মধ্যে যেহেতু ফাঁকা ওই পরিমানে না এজন্য জন্য তিনি ফতুয়া দেন না এজন্য জন্য ওনাকে মুক্তি বলা হয় না আবার যিনি মুফতি যিনি মহাদেব যিনি কারি তিনি যে মুেলের না এমন না তিনি গালাই হলে শুধু ইফতার মাস গালাই হলে শুধু হাতিস পড়ানো ছিল এজতেমা ছিল এই জন্য সবগুলো শিবতের কাছ থেকে হাসির করতেছে রসুল সালামের কোন সিফত একটা শিবত আর একটা মুনাফি হইতে একটা শিবত একটা সিফতের মুনাফি হইতে পারে আমার একটা চোখে একটা চোখের হইতে পারে সবগুলো চোখ একটা আরেকটা সঙ্গে ময়িন দিনের সবগুলো শাখা একটা আরেকটার জন্য মুনাফি হইতে পারে বোঝানোর কথা দিনের কোন একটা কাজ সেটা আরেকটা কাজের মুনাফি হবে না মুনাফি হইলে এই দিন সেটা আল্লাহর পক্ষ থেকে আসতেই পারে আল্লাহর পক্ষ থেকে যখন আসে দিনের প্রত্যেকটা কাজ একটা আরেকটার সঙ্গে মুফেক হবে মুহালেফ কখনই হবে সব এক পা আরেক মইন হবে যদি কখনো না যদি কারো মনে অসুস্থ হয়ে গেছে ক্যান্সারে ধরে গেছে এখন এই পা দিয়ে সে হাঁটতে পারে না অন্য একটা পা দিয়ে সে সুন্দর করে হাঁটতে পারে আর অন্য একটা পায়ের সঙ্গে একটা লাঠি দিয়ে সে সুন্দর হাঁটতে পারে যেই পা তার ডিস্টার্ব হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে এই পা তার ডিস্টার্ব করতেছে হাঁটতে স্বাভাবিক ভাবে একটা আরেক পায়ের জন্য মুনাফি হইতে পারে না কিন্তু কারো যদি হয় তাহলে বোঝা যাবে পাটা স্বাভাবিক অবস্থায় এটা একবার স্বাভাবিক হওয়া কারি হওয়ার মুনাফি কারি হওয়াটা মুকাতল হওয়ার মুনাফিনা না হওয়া মুক্তি হওয়ার মুনাফি আর যদি মুক্তি হওয়াটা মোকাতল হওয়ার মুনাফি হয় তাহলে বোঝা যাবে এখানে মুক্তি ইফতার মানাটাই সহি পাওয়া যায় না বললো যে আমাদের তো আশঙ্কা হচ্ছে আপনার দিক দিয়ে আমরা আক্রান্ত হবো এই কথাটা বুঝতেছি না মানে একজন সাহাবি ওনার নেতৃত্বে যেই ছোট্ট একটা গ্রুপ গ্রুপ গুলো ভাগ করে দেওয়া হয় না এখানে একটা এখানে একটা সামনে থাকে তো অন্যরা ওই সাহাবি নামটা আমার এই মনে নাই ওনাকে বলতেছে যে আমাদের আশঙ্কা হইতেছে যে আমরা আপনার দিকতে আক্রান্ত হবো তখন তিনি বলতেছে যে হামিলুল হামিলুল আনা আনা ইদান। মানে এমনটা যদি হয় যে আমার দিক থেকে তোমরা আক্রান্ত হইবা তাহলে তো আমি খুব মন্দ হা মেলে কোরআন হবো কথাটা বুঝো নাই মানে হামিলুল মিলুল কোরআন হওয়ার দাবি তো হলো এটা যে আমি এমন ভাবে যুদ্ধ করব যে আমার দিক থেকে অন্তত তোমরা আক্রান্ত হইব না কারণ আমি হা মিলুল কেন হা মো হইলাম বুঝলো নাকিমি বা পুরা উম্মার জন্য মেয়ার মেয়ার কারা দেয়া হইতেছে সাহাবিদের ইমানটা তো তারা যদি তোমরা যেভাবে ইমান এনেছ তারা যদি সেভাবে ইমান হবে তাদের বিরোধিতার ব্যাপারে তাদের বিরোধিতার ব্যাপারে আল্লাহ আপনার জন্য শীঘ্রই যথেষ্ট হয়ে যাবেন ফাঁসাইয়াকি আর আল্লাহ এই পূর্ণ করছেন যে আল্লাহ যথেষ্ট হয়েছেন কিভাবে পঞ্চম হিজড়িতে হজয় আহ্যা করছেন আল্লাহ আমাদের উপর নিজের রং আরোপ করেছেন আল্লাহ আমাদের উপর নিজ রং আরোপ করেছেন এইভাবে তর্জমাটা করা যাবে অথবা আল্লাহ আমাদেরকে নিজ রং দ্বারা রঙ্গিন করেছেন আল্লাহ আমাদেরকে নিজের রং দ্বারা রঙিনা আগে তাকিব করতেছে তো আমান্নার তাকিব মানে হলো আমান্নার মানার তাকিব এটা আমান্নার মানার তাকিব এটা না আমান্না থেকে সরাসরিটা মকুলে মতলক এমন না ব্যাপারটা হয়নি আত্ম আনা হয়নি এর মধ্যে নসব হয়েছে এটাই না যে এটা আমান্না মুখুল মতলক না আল্লাহ আমাদের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রঙের সঙ্গে তসবি দিলেন কেন তাসবি দিলেন যেহেতু দিনের আসর সাহেব উদ্দিন দিন যে গ্রহণ করে তার উপরে প্রকাশ পায় যেমন রঙের আছর প্রকাশ পায় না আরিবা হলো শিবাটা কি আমানি কে আছে আল্লাহ আল্লাহ রং করতে পারে মুসলমানদেরকে বলতো আমরা তো এই আহুল কিতাবিল আউ্বাল আমরা এই কথার প্রতি উত্তরে আল্লাহ তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সঙ্গে তর্ক করছা আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে মানে এই কথার ব্যাপারে এই কথা নিয়ে তর্ক করছো যে আল্লাহ আরবদের মধ্যে থেকে নবী নির্বাচন করেছেন আল্লাহ শব্দ থেকে আন এটা বদল তার মানে আরবদের থেকে নবী নির্বাচন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে নির্বাচন করতে পারেন এই আল্লাহ আছে না আমাদের জন্য আমাদের আমল অর্থাৎ আমাদেরকে আমাদের আমলের মা অত অসম্ভব কি আমাদের আমলের মধ্যে হয়তো এমন কোন আমল রয়েছে যেই আমলের কারণে আমরা এই মর্যাদা পাওয়ার যোগ্য হয়েছি বংশ থেকে পাওয়া এই একরামের মুস্তাহ আমরা হয়ে গেছি এটা হলো প্রথম দ্বিতীয় জুমলা দুই দাও তিন নম্বর জুমলা হলো আমরা তার জন্য নিজেদের বিশ্বাস এবং আমলকে খালেস করি নাহু মুফলি আমালা আমরাই নিজেদের বিশ্বাস এবং করে কে নিখাদ বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি। কুম কিন্তু তোমরা এটা করো নাই তোমরা আল্লাহর জন্য নিজেদের আমল এবং বিশ্বাসকে নিখাদ বানাও নাই কিন্তু আমরা এটা বানাইছি মানে তোমরা এই ঝগড়াটা করো না আর ওয়াল জুমালু আর এরপরে যে তিনটা জুমলা আছে আর তিন এই তিনটা জুমলা হলো হাল হাল কোন জায়গা থেকে অথবা কি না যেহেতু আছে সেই হিসাবে তুহাজু নানা ফায়লের থেকে হাল হইতে পারে মফুলের থেকেও হাল হইতে পারে ফায়লের থেকে হাল হইলে সুন্দর হবে সবগুলোর সঙ্গে মিলে যাবে একেবারে তারা ইহুদি ছিল তারা খ্রিস্টান ছিলাম আপনি তাদেরকে বলেন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে আল্লাহ আলামু এটা হলো উত্তর এটা হলো উত্তরটা যে অর্থাৎ আল্লাহ বেশি জানেন এখানে আসলে আহ আলাম সব আলিম আলিমুর অর্থে তারা তো জানেই না মুঠে তো দেখো তারা ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব সবার ব্যাপারে বলতো যে সবাই ইহুদি ছিল খ্রিস্টানরা বলতো সবাই নাসারা ছিল তে সবার মধ্যে মুরুবিকে সবাই মধ্যে মুরুবিকে ইব্রাহিম আল্লাহ তা অন্য আয়াতে ইব্রাহিম আলী ইসলাম যে ইহুদি ছিলেন না এটা প্রকাশ করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ এই দুটা থেকে মিনহুমা মার্চে ফিরতেছে কিছুের দিকে এবং নাস থেকে আল্লাহ ইব্রাহিম আলী ইসলাম যে মুক্ত মুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন কোথায় জানো আহলে হাদিস আর হানাফিদের মোনাজারা হইতেছে না মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়া তো মোনাজারা এক পর্যায়ে হানাফিদের একজনে দাঁড়িয়ে বলতেছে এই মিয়া জানো হানাফি মাজাব কত পুরাতন অনেক পুরাতন ছিলেন ইব্রাহিম আলী ইসলামের বারাত জাহাই করছে তো ইব্রাহিম আলী ইসলামের পরে আরো যারা যারা আছেন ইসমাইল ইসহাক ইয়াকুব ওনারা সবাই ওলমস করুন মা ইব্রাহিম তিনি যখন হানিফ মুস্তিমা ছিলেন আর বাকি সবাই তেমনই হবে অমানা এখন বলতেছে যে ইব্রাহিম আলী ইসলাম যে বর্তমানে তারা যেই অর্থে ইহুদীয় নাসান বলতেছে এই অর্থে যে ইহুদি ছিলেন না এটা তারাও জানে স্পষ্ট আছে যে আল্লাহর পক্ষ থেকে আসা তার কাছে উপস্থিত সাক্ষী গোপন করে আল্লাহর পক্ষ থেকে আসা সাক্ষী কে গোপন করে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে এমন সাক্ষী যেটা তার কাছে হাজির এবং যে সাক্ষীটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির যে বড় জালেমার কেফা মানে এখানে এই মানটা কারা তাওরাতের মধ্যে যে সাক্ষী দিয়েছেন উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলামের পক্ষে যে তিনি হানিফা মুসলিমা ছিলেন এই সাক্ষীটা তাওরাতের মধ্যে আসছে আল্লাহর পক্ষ থেকে এটাকে তারা লুকাইতেছে এটাকে তারা লুকাইতেছে ছিল যে তিনি রসুল হবেন এই দু লুকাইছে تقدم مصر واخر دعوانا ان الحمد لله رب العالمين